আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলাম আরেকটি পর্ব নিয়ে এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে দোয়া করার সময় আল্লাহর ইচ্ছার সাথে তাকে সম্পৃক্ত করা এটা সরিয়েতে যা যাচ্ছে কিনা সেটা নিয়ে কথা যেমন বলা দোয়ার মধ্যে এরকম নিজের ক্ষেত্রে বলা যে আল্লাহ ইনসিথা আল্লাহ ইনসিথা যে হে আল্লাহ আপনি যদি চান আমাকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি যদি চান আমাকে দয়া করুন তাইলে আল্লাহর চাওয়ার সাথে আপনি দয়া এবং ক্ষমাকে সম্পৃক্ত করে দিলেন এরকম অন্যের ক্ষেত্রে বললেন যে অন্যের জন্য দোয়া করতে গেলে আল্লাহ আল্লাহ যে আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করবেন আল্লাহ আল্লাহ চাইকে আল্লাহ চাইলে আপনাকে সুস্থ করে দেবেন তাইলে আল্লাহর ক্ষমার সাথে আল্লাহর ইচ্ছাকে সম্পৃক্ত করে দিল অন্যের ক্ষেত্রে এরকম সুস্থতার সাথে আল্লাহর ইচ্ছাকে সম্পৃক্ত করে দেওয়া হল এরকম কি আল্লাহর ইচ্ছার সাথে নিষেধ করেছেন বলং কি করবে লিয়া আজিমিল তুমি একবার দৃঢ়তার সাথে আল্লাহর কাছে আবেদন করবে চাওয়ার সাথে সম্পৃক্ত করবে না কারণ তিনি কারণ হিসেবে রসুল ইসলাম বলেছেন ফাইনুল্লাহ কারণ আল্লাহকে বাধ্য করার কেউ নেই সুতরাং তখন আল্লাহ নাও চাইতে পারে না এরকম করা যাবে না বরং আল্লাহর কাছে কিছু চাইলে ধীরে তার চাইতে হবে এখন কথা হচ্ছে যে এই যে আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত করা এদেরটা কেন হারাম कारण की यार कारण हिसाब तीन टे जिनिस्थापन करब एक नम्बर हम ए रही है आल्ला इच्छा सम्पृक्त कराए बोझ आल्ला আল্লাহ কারো কারো চাপে পড়তে পারেন বা আল্লাহ করতে পারে ব্যাপারটা তেমন নয় বরং করার কেউ নাই দ্বিতীয় নম্বর যে ব্যাপারটা সেটা আছে যে এরকম বললে এটা আপনার বুঝায় যে ব্যাপারটা খুবই আল্লাহর জন্য কঠিন যে ব্যাপারটা আল্লাহর জন্য অনেক বড় আপনি যেটা চাইছেন এটা অনেক বড় আল্লাহর জন্য খুবই কঠিন এবং আল্লাহ এটা করতে অ্যাঁ ব্যাপারটা কিন্তু যে বরং তুমি তার সাথে চাইবে কিছু চাইলে ইচ্ছার সাথে সম্পৃক্ত করবে না এবং আশাকে বড় করার চেষ্টা করবে तृतीय नम्बर आज एरक इच्छार कर बंदर आल्लर কি মানে মুখাপেক্ষিতে নেই যে আল্লাহর কোনো দরকার নেই যে আল্লাহর কোনো প্রয়োজন তার নেই আল্লাহ চাইলে করবে না চাইলে করবে আল্লাহর এর কোন দরকার নেই এটা আল্লাহর সাথে বেদবি করা না আল্লাহ আল্লাহ ছাড়া আমরা কখনো যেটা আল্লাহর প্রতি অমুখ অপেক্ষিতা বুঝায় আর সেটা হচ্ছে এটা যে দোয়ার ক্ষেত্রে ইচ্ছার সাথে সম্পৃক্ত করা এখন কথা হচ্ছে যে দোয়া করতে গেলে আমাদেরকে রসুল যে গাইডলাইন দিলেন সেটা হচ্ছে দৃঢ়তা অবলম্বন করা আল্লা ইচ্ছার সাথে সম্পৃক্ত করতে যাবেন না এবং চাওয়ার ক্ষেত্রে আবার দ্বিধাবোধ করবেন না যেটা এটা আল্লাহ দিতে দিবেন কিনা না দিবেন না এরকম কথা কোনো কিছু নেই আল্লাহর কাছে বড় কোনো কিছু নেই হ্যাঁ ডাকে সাড়া দেওয়ার আপনি মুখাপেক্ষি এবং আপনি তিনি যে আপনার ডাকে সাড়া দিবেন এই ব্যাপারে আপনার একই বিশ্বাস রয়েছে দৃঢ় বিশ্বাস এবং এর পাশাপাশি আপনি যে আল্লাহকে সম্মান করছেন আপনার প্রয়োজন চেয়ে এবং আপনি মনে করছেন আল্লাহ এটা করতে সক্ষম সেটা যদি আপনি বুঝায় সাথে চান যে আপনি সম্মান করছেন আল্লাহকে ক্ষমতাবান বলে মনে করছেন সেটা বোঝায় এই কারণে দৃঢ়তার সাথে চাইতে হবে তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে আল্লাহর কাছে আপনার যা আছে এটা এটার কোন হিসাব কিতাব নেই হম এবং তার আপনার মালিকানা বিস্তৃত এবং প্রত্যেক জিনিস হচ্ছে তার কবচার অধীন তার অধীন তার করায়ত্তের অধীন সুতরাং তিনি তার বান্দাকে বেশি দিতে পারেন কারণ তার তো আপনার নিয়ামতের অভাব নেই এবং কোন কিছু যদি দিতে চান আল্লাহর কোন আছে সেটা একদিন নিঃশেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে যা আছে সেটা চিরস্থায়ী সেটা বাকি থাকবে এবং আরেকটা হাদিসের মধ্যে বলেন আল্লাহ থেকে আল্লাহ বলেন কি বলেন যে আহ আল্লাহ বলছেন হে আমার বান্দারা যদি তোমাদের প্রথম পুরুষ আদম আর ইসলাম একত্রিত হয় আমার কাছে প্রত্যেকে তার চাওয়া চায় যৌথ চাওয়া আছে সব চায় এবং আমি তার চাওয়াগুলো দিয়ে দেই আল্লাহ মানুষ মান দিই যে আমার কাছে যে ধন রয়েছে সেটা কমবে তাইলে আল্লাহর ভান্ডারের কোনো শেষ নেই অন্য আরেকটা হা দিশের মধ্যে যে আল্লাহর হাত হচ্ছে পরিপূর্ণ যে কখনো দান করলে সেটা খালি হয়ে যায় না এবং তিনি তোমরা কি দেখো না আল্লাহ আকার সৃষ্টির পর থেকে তিনি দিচ্ছেন দিচ্ছেন কিন্তু তার হাতে যা আছে সেটা আর কমছে না এবং আরেকটা বর্ণনা আল্লাহর ভান্ডার থেকে চাইতে আমরা কোথায় করব না কোনটাকে আল্লাহর কাছে বড় মনে করবো না কারণ আল্লাহ যতই দিবেন আল্লাহর কোন ক্ষতি নেই এই কারণে আমাদের আশাটা অনেক বড় হতে হবে হম এবং এটার সাথে আল্লাহর ইচ্ছার কোন সম্পৃক্ত করব না করতে যাব না এটাই হচ্ছে অবলম্বন করব হ্যাঁ এটা হচ্ছে কথা আল্লাহর প্রতি নিজের মুখাপেক্ষিতা সবচেয়ে বেশি প্রকাশ করতে চাইব তখনই আল্লাহ খুশি হবেন আল্লাহ আমাদেরকে তাই করার তিক দান করুন আলীন আহমদ